আমরা আলোচনা করেছিলাম ইমাম আবুফর আলী রচিত বয়ান আখিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে এই কিতাবটি আমাদের সবার কাছে ইমাম তহাবির আখিদা এই নামে খ্যাত এই কিতাবটিতে তিনি বলছিলেন যে ওয়ানু বিল মালাইকে নাবি আমরা ইমান আনি মালাইকাদের উপর এবং নাবিদের উপর তারপর তিনি নাবিদের ইমানের বিভিন্ন অংশ আলোচনা করেছেন সেখানে তিনি বলেছেন লয়ানুফার কোবাইনে আহাদিম রসুলহি আমরা রাসুলদের কারো উপরে ইমান আনতে আনার ক্ষেত্রে তারতম্য করি না অর্থাৎ সবার উপরে ইমান আনি কারো উপরে ইমান আনা বাদ দিয়ে কারো উপরে ইমান আনি না সবাই উপরে সমভাবে আমরা ইমান রাখি আল্লাহ যত রাসুল পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন নবী রাসুলগণের উপর আমরা ইমান রাখি ওয়ান তারা তাদের প্রত্যেককে আমরা সত্য বলে জানি যে বিষয়ে সত্য বলে বিশ্বাস করি তারা যা নিয়ে এসেছে সেগুলোকে আমরা সত্যায়ন করি তারপর তিনি বলেছেন ওয়ান আকুল এবং আমরা বলি ইন্দাখব্রাহিম নিচা আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন ব্যথিত আমরা ইমান রাখি ইমানিমান আমরা ইমান রাখি এবং এটা সত্যায়ন করি এবং যথাযথভাবে তা মেনে নেই বলেছেন আমরা কখনো নবীদের উপরে অলিদের স্থান দেই না এবং বলে থাকি যে সমস্ত অলি সমস্ত অলির উপরেই একজন নবীর স্থান অর্থাৎ নবী মর্যাদা সমস্ত অলির উপরেই আমাদের ইমাম সংক্ষিপ্ত কথাগুলি বলেছেন ইমাম তহাবির রহমতুল্লাহ আলী আমি এটাকে শুধু আমরা যদি সংক্ষেপে ব্যাখ্যা করি এভাবে বলতে পারি যে ইমান বীর রসুল রসুলদের ইমান দুই ধরনের হবে একটি হচ্ছে ইমান মুজমাল সংক্ষিপ্ত ইমান যেটা উনি উল্লেখ করেছেন যে আমরা সমস্ত নবির ইমান আনি আল্লাহ তালা যাদের কথা কোরআন উল্লেখ করেছেন এবং যাদের কথা উল্লেখ করেননি প্রত্যেক ঘরে ইমান রাখি আমরা বিশ্বাস করি তা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং আল্লাহ তালার পক্ষ থেকে তা যা তাদেরকে বলতে বলা হয়েছে যা তাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে যা তাদেরকে উন্মতের কাছে জানিয়ে দিতে বলা হয়েছে তারা যথাযথভাবে তা জানিয়ে দিয়েছেন এবং উম্মতের জন্য সবচেয়ে বেশি তারা কল্যাণকামী ছিলেন তারা যা নিয়ে এসেছেন যে বাণী নিয়ে এসেছেন যে মর্যাদা নিয়ে এসেছেন যে নিদর্শ নিয়ে এসেছেন এসবগুলোর উপর আমরা সবগুলোকে সত্যায়ন করি আমরা বলে যে এগুলো সত্য এবং আল্লাহর পক্ষ থেকে তারা সত্য কথা বলেছেন তারা নিজেরা সত্য এবং তারা সত্য নিয়ে এসেছেন এইটুকু ইমান প্রত্যেক ইমানদার রাখতে হবে তাদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এটা হচ্ছে ইমান মুজমাল এরপরে ইমান ও ফসল প্রত্যেকের ভাই বিস্তারিত ইমান রাখতে হবে বিস্তারিত উল্লেখ করেননি আমরা দুই একটি করে উল্লেখ করবো ইনশাল গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে নবী এবং রাসুলদের মধ্যে যে পার্থক্য রয়েছে নবী রাসুলদের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং এভাবে কি মতভেদ আছে এবং সবশেষে আমরা প্রাধান্যপ্রাপ্ত মত সহ আলোচনা করেছি এবং বলেছে যে নবী এবং রাসুলের মধ্যে মৌলিকভাবে পার্থক্য রয়েছে নবীরা তাদের যে দাবি তাদের যে দায়িত্ব সেটা তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন তাদের দায়িত্ব সীমিত আর রাসুলদের দায়িত্ব অনেক ব্যাপক তারা ইমানদার এবং কাফের উভয় কামের কাছে প্রেরিত হয়ে থাকেন এবং তার ব্যাপারে আমরা কিছু দলিল প্রমাণ পেশ করেছি আজকে আমরা আলোচনা করব যে নবীদের উপর ইমান এবং আল্লাহর উপর ইমান এটার সাথে কিভাবে এটা ইসলামের কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় বস্তুত ইমান রসুল রাসুল দরফর ইমান এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি শাখা ইমানের এটার উপরে ইমানের অনেক কিছু দাঁড়িয়ে আছে আমরা আল্লাহতালার পক্ষ থেকে যাই পেয়েছি ইমানের কথা আখেরাতের ইমানের কথা কিতাবের উপর ইমানের কথা বা তাদের ইমানের কথা সবই কিন্তু নবী রাসুলদের মাঝে এসেছে সুতরাং নবী রাসুল দরফর ইমান না আনলে আমাদের ইমান কখনো পরিপূর্ণতা পাবে না এবং আমাদের ইমান শুদ্ধ হবে না এবং গ্রহণযোগ্য হবে না কোরআনে কারিম আল্লাহ বলেছেন বলুন আমরা আল্লাহর ইমান এনেছি ওয়ামা উন জিলা আলা ইনা যা আমাদের কাছে নাজিল করা হয়েছে আমাদের উপর অর্থাৎ আমাদের নবীর উপরে যা নাজিল করা হয়েছে ওয়ামা উন জিলা আলাই ইব্রাহিম এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিমের উপরে ও ইসমাইলের উপরে সারাকুব এবং আসবাদদের উপরে যা নাজিল করা হয়েছে সবগুলো উপর আমরা ইমান আনি অর্থাৎ তারা যে নবী ছিলেন তাদের উপর ওড়ি আসছে বাণী আসছে শরীয়ত আসছে সবগুলো উপর আমরা ইমান আনি ওয়ামা ইসা ও রিম এরপরে পরে যা দেয়া হয়েছে এর বাইরে আগে পরে যত নবী আসছে সমস্ত আল্লাহর পক্ষ থেকে যা এসেছে যে হেদায়ত এসেছে যে ওয়হি এসেছে যে রিসালত এসেছে এসবগুলোর উপরে মৌলিকভাবে আমরা ইমান আনি নুফারে তাদের আহাদ কারো ব্যাপারে আমরা ইমানের ক্ষেত্রে কোন তারতম্য করি না কোন পার্থক্য করি না যে একজনের ফিরে ইমান আনব একজনের ফিরে ইমান আনি না এরকম নয় যেমনি ভাবে আল্লাহ সাল্লা ফির ইমান আনে কিন্তু ইসা আলাহিস ইমান আনে না আমাদের নবী মহম্মদুরস্ল্লাহাম ইমান আনে না সরারা তারা আমাদের নবী মহম্মদ ইমান আনে না কিন্তু আমরা আমাদের নবী মহম্মদুরসোল্লাহ সাল্লাইম ইমান আনি সাথে সাথে আমরা বলি যে মুসাআসাল্লাম ইসা আল্সালুআসালাম দাউদ আলহ সালাম সোলাইমান আল্সালুসালাম সহ যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সবগুলি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল এবং তারা সবচেয়ে সত্যবাদী ছিলেন তাদের নামে আমরা কোন মিথ্যাচার করি না আমরা সবার উপর ইমান রাখি এরপর আল্লাহ তালা বলছেন ওনাহ মুসলিম আমরা যেন বলি যে আমরা মুসলিম আমরা যেন বলি আমরা মুসলিম তাহলে বোঝা গেল প্রত্যেক নবী ইসলামের উপর ছিল ছিলেন এবং আমরাও ইসলামের উপর আছি আর ইসলাম হচ্ছে প্রত্যেক নবী রাসুলের দিন দিন উল্বিয়া ওয়াহেদ সমস্ত হয়েছে বিবেচিত হবে না সুতরাং প্রত্যেক নবিরাসুলুফর আমাদের ইম্যান আনতে হবে এবং তারা যে সত্য তার স্বীকৃতি দিতে হবে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তা আমাদেরকে অবশ্যই বলতে হবে জানাতে হবে কোরআনকারিম আল্লাহ জন্য বলেছেন ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر فقد دلّا ضل ضلالا بعيدا আরเจবিকতি আল্লাহর সাথে কুফরি করবে ফেরেশতাদের সাথে কুফরি করবে এবং আল্লাহর কিতাবের সাথে কুফরি করবে এবং আল্লাহর রাসূলদের সাথে কুফরি করবে আখিরাতুর পর কুফরি করবে সে তো সুস্পষ্টভাবে পথভ্রষ্ট পথভ্রষ্ট হয়ে আল্লাহ উরফর ইমান রাসুল উরফর ইমান ফেরস্তাদফর ইমান কিতাব উরফর ইমান আখাতফর ইমান আনতে হবে অন্য আয়তে যেভাবে বলা হয়েছে যে তাকদর ইমান আনতে হবে তোর মধ্যে রাসুল দরফুর ইমান যদি কেউ না রাখে তাহলে সে অন্য ইমানে অন্যান্য রক্ষণের মতোই সেটাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করতে হবে যদি কেউ রাসুল দরফ ইমান না রাখে তাহলে সে কাফের হয়ে যাবে এবং আল্লাহ দরবার তার কোন রকমের আমল গ্রহণযোগ্য হবে না আমাদেরকে প্রত্যেক নবী রাসুলফর ইমান রাখতে হবে কি পার্থক্য কেন নজর সসুলদরফের ইমান আনতে হবে আল্লাহ রসুল প্রেরণ কেন করবেন আল্লাহ সরাসরি কারোর সাথে কোনো আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ তালা কথা বলেন পর্দার মাধ্যমে অথবা রসুলের পাঠিয়ে দেন সেই জন্য তার সৃষ্টিজীবের কাছে তার সৃষ্টিকুলের কাছে তার পক্ষ থেকে যে হেদায়াত আসবে নবী রাসুলদের মাধ্যমেই তা আসবে সুতরাং নবীর রাসুলদের ইমার আনতে হবে যারা মনে করে বিশেষ করে হিন্দু বৌদ্ধ বা যারা আছে এই জাতীয় এক গোষ্ঠী আছে যারা মনে করে দিশালতের কোনো প্রয়োজন নেই এরা সুল কোনো প্রয়োজন নেই বরং তারা মনে করে তারা অবতরণবাদে বিশ্বাসী অর্থাৎ অবতার নাজিল হয় স্রষ্টা নামজ তাদের মতে ভিন্ন ভিন্ন সুরতে বিভিন্ন রকমের রূপে দুনিয়ার মানুষদের কাছে আসেন আসে বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালনা করেন এটা তারা মনে করে থাকে তাদের কাছে কেউ কেউ শুক্রের সুরতে কেউ কেউ মাসের সুরতে কেউ কেউ বিভিন্ন রকমের সুরত দেখে তারা বলে থাকেন যে এই এই রূপে নেমে আসেন নজবাহ আল্লাহতালা কখনো এই জাতীয় কোনো রূপ গ্রহণ করেন না এগুলি সৃষ্টির রূপ সৃষ্টির রূপ স্রষ্টার জন্য কখনো মানানসই নয় বে মানান বরং আল্লাহ তালা তার রাসুল প্রেম করেন যারা রাসুল প্রেমকে অস্বীকার করেন তাদের আল্লাহ তালা বলেছেন যে যারা আসল প্রেরণকে অস্বীকার করে তাদের আসলে সত্যিকার অর্থে আল্লাহ সম্পর্কে কোন ভালো ধারণা নেই আল্লাহ সম্পর্কে তারা সঠিক ধারণা পোষণ করতে পারে না তারা ভুলের উপর আছে আল্লাহ তারা আল্লাহকে সঠিক মূল্যায়ন করতে শিখেনি আল্লাহর সম্মান সঠিকভাবে দিতে জানেনি ইজ কাল ও যখন তারা বলে মা আনজাল আল্লা শরী মিশ আল্লাহ তালা কোন মানুষের উপরে কোনো রকমের কিছু নাজিল করেননি রিসালত বা নবুত তাদেরকে দেননি একথা যখন বলে তখন তারা আসলে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করে না আল্লাহ তালা সম্পর্কে সঠিক জ্ঞান নেই এই দুনিয়ার বুকে অনেকেই দেখবেন বলে রাসুল্লাহলাম সহ নবী রাসুলদেরকে তারা মানুষ মানতে রাজি নন তারা ভিন্ন প্রকৃতির বা অতি মানব বলতে থাকেন কারণ তাদের কাছে আল্লাহ তার একজন মানুষকে একজন মানুষকে নবী এবং রাসুল রূপে পাঠাবেন এটা যেন তাদের কাছে গ্রহণযোগ্য না। কিন্তু আল্লাহ তালা এটা গ্রহণযোগ্য বলেই তিনি বলেছেন যে এটাই গ্রহণযোগ্য যে মানুষের কাছে মানুষ নবী আসবেন এটাই স্বাভাবিক এজন্য যারা আল্লাহ আল্লাহতালা সম্পর্কে মনে করে যে তিনি মানুষের উপর কিছু পাঠাবেন না বা কেন পাঠাবেন তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আয়াহসাবুল ইনসানুদা মানুষ কি মনে করে যে তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে তার কাছে এমনি পাঠানো তাকে এমনিতে দুনিয়াতে ছেড়ে দেওয়া হবে তাকে কোনোরকম হেদায়তের বাণী দেয়া হবে না দুনিয়াতে কিভাবে চলতে হবে এটা তাকে জানানো হবে না দুনিয়ার জীবন কিভাবে যাপন করতে হবে এবারে কোনো রকম দিক নির্দেশনা দেওয়া হবে না এটা সে কীভাবে মনে করল এটা মনে করতে পারে না এটা তার ভুল ধারণা কাফের এই ভুল ধারণার মধ্যে আছে বরং আল্লাহ তালা যিনি সৃষ্টি করেছেন সৃষ্টির তার সৃষ্ট জিনিস কিভাবে চলবে কিভাবে চললে আল্লাহর সন্তুষ্টি পেতে পারে সেই দিক নির্দেশনা অবশ্যই তিনি দিবেন আর সেই দিক নির্দেশনা তিনি দিবেন তার রাসুলদের মাধ্যমে তার কিতাবের মাধ্যমে যে কেউ সাথে বেঈমানি করবে তাদের ইমান আনবে না সে কাফের বলে বিবেচিত হবে তার ইমান কখনো আল্লাহ গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা যেন বলছেন ইন আল্লাহ তিনি এক পুরোনা বিসুলিহিউরিদাইনুলহ নিশ্চয় যারা যারা বিল্লাই যারা আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে এবং আল্লাহ এবং তারা মধ্যে পার্থক্য করে এই পার্থক্য হচ্ছে পার্থক্য হচ্ছে ইমানের ক্ষেত্রে পার্থক্য অর্থাৎ তাদের মধ্যে কেউ কেউ আছে এক সত্তাকে মানে বলে যে এক সত্তা সৃষ্টি তাকে মানে আল্লাহ আল্লাহ বল কেউ বলে কেউ বলে না তারা কেউ কেউ মানে কিন্তু তারা সুলদের মানে না এবং তাদের মধ্যে কেউ কেউ বলে মেনুবে বা কারো কোনো রাসুলো রাসুল ইমানা ইমান অবলম্বন সবাইকে মেনে নেব না আবার সবাইকে ছেড়েও দেব না এই জাতীয় একটি মত তারা গ্রহণ করে থাকে এদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন হাক্কা তারা বাস্তবে কাফের এবং সত্যিকার কাফের হচ্ছে এরাই যারা কিছু মানে এবং কিছু মানে না এই জাতীয় টেন্ডেন্সি গ্রহণ করে এই জাতীয় মন মানসিকতা যাদের আছে তাদের তারা সত্যিকারেই কাফের কারণ আল্লাহ আল্লাহ তাল ইমরান যদি থাকে মুসলিম যদি কেউ হয় আত্মসমর্পণ যদি কেউ করে সে এর থেকে বের পারে না কোরআনে করিমে যা বলা হয়েছে রসুল্লাহ সাল্লাম যা বলেছেন নবিরা সুলগন যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে যে হেদায়ত এসেছে তার মধ্যে কোনোটা মানি কোনোটা মানি না অবশ্যই প্রেরণ করেছেন দুনিয়াতে আমরা প্রত্যেকের ভরে ইমান রাখি সমানিত দর্শকবিন্দু তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ তালা যুগে যুগে অনেক নবী রাসুল পাঠিয়েছেন এই নবীর সংখ্যা কত তার হিসেব নেই অনেক বেশি অনেক বেশি কেন যখনি প্রয়োজন হয়েছে কোন জনপদে যেখানে প্রয়োজন হয়েছে কোন জনপদে আল্লাহ আল্লাহ তালার বাণীকে প্রসার করবে সেখানে কোন কুফুরীর সম্ভাবনা দেখা দিয়েছে বা কুফুরি সংগঠিত হয়েছে অথবা সেখানে কোন সিরকের অস্তিত্ব লাভ করেছে তখনই আল্লাহ তালা রাসুল এবং নবীদেরকে পাঠিয়েছেন কোরআনকারিম এই জন্য বলেছেন আল্লাহ তহ ও কুনা মাদ্যাতুলা করলে আজাব ভোগ যদি করতে হয় তাদেরকে নোটিশ না করে সরাসরি তাদের উপর আজাব নাজিল করবেন এরকম কঠিন কাজ আল্লাহ করেন না আল্লাহ তালা বলছেন ওমা কন্যা আমি কখনো রাসুল না প্রেরণ করে কাউকে কোনো আজাব দেই না সুতরাং এই আল্লাহ যেখানে এবং কখনো মানুষ লিপ্ত হয়েছে সেখানে তিনি নবীর আসুলদেরকে পাঠিয়েছেন কোরআনকারিম আল্লাহ তালা এই বিষয়টি অন্য জায়গায় আরো বিস্তারিত বলছেন তিনি বলেছেন ওইমিন উম্মাতিন, ইল্লা খালা ফিহা নাদির প্রত্যেক উম্মতেই আমরা পাঠিয়েছি নাজির অর্থ সাবধানকারী পাঠিয়েছি হতে পারে নবী কোথাও এক জায়গায় এসেছে সেখান থেকে তাদের পক্ষ থেকে প্রেরিত লোকগণ অন্য জায়গাতে গিয়ে তাদেরকে সঠিক পথ দেখিয়েছে সঠিক পথের দিশা দিয়েছে কেউ কেউ বলতে পারেন যে পাক ভারতে তাহলে কোন নবী আসলো পাক ভারতে সরাসরি কোন নবী আসছে আমরা অস্বীকার করছি না আল্লাহ এখানেও নবী পাঠিয়েছেন হয়তো আমরা আমাদের আবেগ দিয়ে তাদেরকে আবার দেবতা বানিয়ে নিয়েছি কেউ কেউ আবার তাদের অনেকে আছে যারা এই পথের তারা এই পথে চলেনি পর তাদেরকে হয় তাদের অনুসরণ করেনি তাদেরকে হত্যা করেছে কেউ কেউ অথবা তাদেরকে এখান থেকে বিতড়িত করেছে অথবা তাদের কথা শুনেনি এরকম অনেক হতে পারে হতে পারে এমন এটাও হতে পারে অন্য জায়গায় রাসুল এসেছেন এখানে তাদের রাসুলের পক্ষ থেকে প্রতিনিধি ফেরিত হয়েছে এর বাইরে অন্য কিছু নয় আল্লাহ জাতি যত দূরে হোক না কেন সেখানে আল্লাহ রিসালতের বাণী পৌঁছেছে এবং সেখানে রাসুলগন এসেছেন এটাই সত্য এই জন্য দেখা যায় তাদের সংখ্যা অনেক বেশি আবুদার জিজ্ঞাসা করলেন রসুল্লাহ সাল ইসলামকে ইয়া রাসুলাল্লাহ নবীদের সংখ্যা কত রসুল্লা সাল্লাস্লাম তখন বললেন যে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ হাজার কম সংখ্যা নয় রসুল সাথে সাথেই বললেন জাম্মন গাফির বিরাট একটি গোষ্ঠী বিরাট গোষ্ঠী আল্লাহ তাদেরকে নবী করে পাঠিয়েছেন এবং তাদের এই নবুয়ত কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আগ পর্যন্ত সীমিত ছিল এবং তখন কখনো কখনো একই একই জাতিতে কয়েকজন নবী একসাথে ছিল যেমন নূসা আলাহ সাল্লামাম এবং হারুন আলি সাল্লাহসাল্লাম যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লাম এবং তার সন্তান দুই সন্তান যেমন ইসাহাক আলাহ সাল্লা সাল্লাম এবং তার সন্তান এবং ইসাকের পর ইয়াকুব আলিয়া এবং তার সন্তানগণ এভাবে অনেক নবী আল্লাহ তালা যুগে যোগে বিভিন্ন জায়গায় স্থানে যখনই যেখানে প্রয়োজন হয়েছে সেখানে আল্লাহ সেই জায়গাতে নবী এবং রাসুলদের পাঠিয়েছেন কারণ এর মাধ্যমে আল্লাহ তেছেন যারা এবং শির করবে তারা যেন বলতে না পারে মা যা নামিম্যির ইমলানাদির আমাদের কাছে তো কোন সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী আসেনি আমরা কিভাবে ইমান আনবো এ কথা যেন কোনদিন বলতে না পারে তাই আল্লাহ তালা তার পক্ষ থেকে ওজোর পেশ কেন করার কোনো সুযোগ না থাকে কেউ যেন ওজোর পেশ করতে না মুখ বন্ধ করে দিলেন যে কোনোদিন যেন কেউ বলতে না পারে আমাদের কাছে কোন সাবধানকারী পাঠাননি আমাদেরকে নবীর সংখ্যা অনেক এবং প্রত্যেক জায়গাতে যখনই প্রয়োজন হয়েছে তখনই আল্লাহ তালা নবীরকে পাঠিয়েছেন সম্মানিত দর্শক বিন্দু সাল্লাহ আমরা নবী রাসুলদের সংখ্যা নিয়ে বিস্তারিত আরো আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ